আর না হয় পশুর জানোয়ারের চেয়ে নিকৃষ্টার চেয়ে শ্রেষ্ঠ কারা দুনিয়ার মজা বুঝার পরেও যে মজার কারণে সদা হবে সেই মজা করতে যায় না এরা তিরিশ তার চেয়ে শ্রেষ্ঠ জানুয়ারের চেয়ে দুনিয়ার লিপ্ত হইয়া যায় দেখছি আল্লাহ বলছেন জানের জয়িকৃষ্ট আল্লাহ বলেন আমি জাহাঙ্গুল তৈরি করেছি এরা কারা করো বিহা যাদের অন্তর এই কথাটা উলার মতো অন্তর যে সে জানো আর কেন আমি মানুষ কেন দুনিয়ার হারাম ভাব উপভোগ করলে আমাকে জহন্নভের শক্তি বুক করতে হবে এই কথা বোঝার যোগ্যতা এই কথা বোঝার মতো অন্তর আমি তাদেরকে দিয়েছি এইরকম অন্তর বললেন না দুনিয়াকে হারাম ভাই মজা বুক করতে গেলে আমাকে জহন্নভের স্বাহভোগ করতে হবে এইটুকু বোঝার মতো অন্তর আছে বললে এই কথাটা বোঝার মতো অন্তর আছে যা এই কথাটা বোঝার মত অন্তরাসে কুকুরে এই কথাটা বোঝার মতো অন্তর সে বিড়ালেকার অন্তর আমি তারিখি কিন্তু কথা বুঝার কাজে ব্যবহার করে না আমি কয়ে হেসে খেলে জীবনটা যদি চলে যা একদিন একটা গান যায় খেলে জীবনটা যদি চলে যা কেন আমি তার সামনে গিয়েছিলাম আমি তারপর বলেন তো হেসে কে জীবনটা যদি চলে যায় গানের দ্বারা পরকাল মিলানো সুর দেওয়া কথার দ্বারা পরকাল বলে দেয় হারম কেন সন্দ মিলানো সুর দেওয়া কথা যেই কথা পরকাল বলে তার নাম গান জীবনটা যদি চলে যায় জীবনটাও শেখা দিত না যখন চুগের চুগের সাথে গান গাওয়ার সময় চেহারার মধ্যে আনন্দের আমি যখন তার চেহারার আনন্দের সাপ দূর হইয়া চেহারা মনিন হইয়া আর আমারে কী তারপরে তো দুনিয়া রং তামাশায় মতো এসে পরকারের সাথে গহন গহন না বুঝিয়া না বুঝা শুনে নাঞ্জাস তোমারে রক্ষা করবে কে কিন্তু অন্তর কাকে বুঝার কাজে ব্যবহার করে না অন্তর কাজে ব্যবহার করে না এই বিষয়ের কথাগুলি কান দিয়েছি কানগুলির এই সব কথা শোনার কাজে ব্যবহার করে না এর নিদর্শন দেখার মতো চক্কু নিয়েছি কিন্তু তার চকুকে পরকালের নিদর্শন বোঝার মতো দেখার কাজে ব্যবহার করে না এদের স্তর আল্লা বলে এদের স্তর হইল চতুষ্পদ জানুয়ারের মত আর আমার জানুয়ার চতুষ্দ জানুয়ারে যেমন শুধু দুনিয়ার জীবনের বুক বিলার ছাড়া বলতে আর কিছু বুঝে না না ফটুলগঞ্জের বলতে বুঝে ছত্রিশপদ জানুয়ারে যেমন খালি ফেঁট বল তো দুই ট্যাঙ্গেরও আছে দুই ট্যাংগের জানুয়ারের ফেঁট মোটা বেশি না সাত জানুয়ারের বেত মোটা বেশি যে মোটা ধারণ বেছে না দুই ট্যাং মুরগির মোটা বেশি দুই চ্যাং হাসে দুই টেঙ্গের আর সাইটে বেশি ভেত মুামের রফেটাতে সাত টেঙ্গে জানো রেল এই দুই টেঙ্গের ফেটে আর সাইট টেঙ্গার ফেটে বেস্টম কি একটা মোটা হওয়া দরকার হারামাইব হারামলু খাইব গাছ খাইব লাইলে খাইব যার একটা মোটা হওয়া দরকার বলবে যেমন হরম হারাম বোঝে না যা খায় তাই খায় মানুষেও যদি হালাল হালাম বুঝতে রাজি হয় না যা খায় তাই খায় এ বলদের খাওয়ায় আর মাংসের খাওয়ায় বেশ অন্তত বিভিন্ন বলেন এরা চতুষ্পদ জানুয়ারের মতো চতুষ্পদ জানুয়ারে যেমন শুধু হাওয়ান বোঝে হালাল আরাম বোঝে না মানুষেও হাওয়া হালাল কিছু মানুষ যারা শুধু খাওয়া বুঝে হলার ফল বুঝে না এর খাওয়ায় আরেসার পরে তাড়াতাড়ি ঘুমায় আর ফের আগে জাগে কুমানি বুঝে টাইম না আপনারা এমন মানুষ আছে যারা কুমানি বুঝে টাইম বুঝে না বারোটা একটা পর্যন্ত আজ সবার রাত্রে দুইটায় তিনটায় ঘুমায় আর সহাল নয় রায় দশটায় থেকে টাইম বুঝে এর ঘুমানি আর কম কথা যৌবনের উত্তেজনা দেখা দিনে নিবারণ করতে জানে কিন্তু আলাদ উপায়ে করে না আরাম উপায়ে করে তা বুঝে না হাতে নিয়ে আপনারা থেকেমন মানুষ সেও শুধু যৌবনের উত্তেজনা নিবারণ করতে বুঝে আলাও করল না আরাম করল বুঝেন না নি আর সারের উত্তেজনা জানোয়ারের মতন পরকাল গুলা মানুষের জন্য দুনিয়াটা মরা গরুর মতো পরকাল গুলিয়া গেল তারা কুকুরের মত ভরা গরু কুকুরে খায় কিনা আমার মনে হয় আরো দুই বছর আগে আপনারা এই উদাহরণ কুকুরে খায় শুধু কুকুরে একা খায় আর শ্রীগালে শ্রীগালে আল্লাহ রসুন শকুন বলেন না শ্রীগাল বলেন নাই শুধু কুকুর বললেন কেন এর একটা ইয়ালে যদি মরা গুরু পায় এবং খায় দিন খায় না রাজ খায় দিনও খায় না কারণ দিনও সে জঙ্গলে যায় আর শকুনে যদি মরা গরু পায়ার খায় শুধু দিনের বেলা খায় রাত্রি বেলায় খায় না রাত্রি বেলায় সে নিজের ঠিকানা গাছের ডালে যায় শকুনে মরা গুরু হইলে দিনে রয়েছে খায় না শুধু দিনও খায় রেখায় ঠিকানা ঠিকানার সন্ধানে যায় বিয়ালে মরা গুরু ভাইলে দিনে রয়েছে ঠিকানার সন্ধানে যায় বুঝে না ঠিকানা বোঝে না বাড়িঘর বুঝে না কোন মালিকের সারা জীবন লালন পালন করলো, তার কথা বলিয়া যায় শুধু দু খালি খায় ওই খায় তেমনিভাবে একজন মানুষ আছে দুনিয়ার তাক্তিত্ব যদি লাগাল পায় খরচ তাই যতক্ষণ পর্যন্ত হেত্তা আছে আর যতক্ষণ পর্যন্ত দুনিয়াধার আছে খালি ঢুকাইতেই থাকে ঢুকাইতেই থাকে এই জন্য পরুনিয়ার মানুষগুলিকে আল্লাহ রসুল সকল বলেন মরা গুরু ফাইলেও ঠিকানা বলে না শিয়াল বলেন নাই শিয়ালে মরা গরু ফাইলেও ঠিকানা বলে একমাত্র কুত্তা যে মরা গরু হইলে ঠিকানা বলিয়া যায় এই জন্য মানুষগুলিকে আল্লাহ কুত্তা বলেছেন কুত্তা কেমন করা হয়ে যাব সকাল বুলিয়া যায় ট্যাংক কথা বললেন এবার চতুষ্পানের মতো ঘর নিল ওই জাতির দুই ঠেঙ্গি জাতি সাত টাইম ঘঙ্গের বেলায় মতো বেলায় সে তোমার বেলায় মতো সে যেমন মাইরে ঠিকানা বলিয়া যায় মালিক বলিয়া যায় তুমিও দুনিয়া কাইরে দেশের কথা বলিয়া যাও আর কথা বলিয়া যাও সেই জিজ্ঞাসা তুমি পাওয়ার মত কথাটা বুঝিয়া এই কারণে পরকালে উত্তরও জাহান নেওয়া যাইব দুনিয়াটার মানুষও জানান না যাইবিতা আপনারা কোনটা জানত কুত্তার মোড়া বড়ো ভাইলে ঠিকানা যাদ্রাখানা বুলিয়া যায় মালিকের কথা সরঞ্জাখানা বুলিয়া যায় আরেকজন মানুষের দিন নেই ভাইলে ব্যস্তের কথা যাত্রাখানা যায় হামলার কথা যাত্রাখানা বলিয়া যায় তাহলে ই যদি মানুষ যায় জাহার নামাত অপরাধে তো কুত্তাও দাবার কথা জাহার নামো কিন্তু কুত্তা জাহার নামে যাবে একটা কুত্তাও না একটা কুত্তাও জাহার নামে যাবে না অফোনারত যদি সমান সমান হইল তাহলে মানুষ কেন যেই অফরাতে মানুষ যাবে জাহান নামে সেই অফরাতে কুট্টা কেন যাবে না জাহান কারণ হইল মালিক বুঝলে লাগছে ঠিকানা বুঝলে লাগছে হালাল না না বুঝিয়া আর মানুষে যে ঠিকানা বুঝলে মালিক না বুঝিয়া না বুঝিয়া সে বুঝনা বুঝছে বনছে এই কারণে তার জাহান তুমি বুঝছে বোন এই জন্য তোমার জাহান এই কারণে আসারের মাঠে কুত্তা যখন মাটির সাথে মিশে আর যখন রানা তখন কুত্তা করলে যাহার নামে যাইতে হয় না মাটির সাথে মিশিয়া যায় সেই কুত্তা হইয়া দুনিয়াতে আমার জন্ম হওয়া ভালো ছিল যেই মানুষ হইয়া জন্ম হইলে যাহার নামে যাইতে হয় ওইরকম মানুষ সবার যে কুত্তা হওয়া ভালো ছিল না বুঝিয়া দেখা সেরাউনের কখনাল বেশি বেলা না কুত্তার কখনাল বেশি বেলা কেন কুত্তায় শাস বছর আলত করছে সতেরশ বছর রাজত্ব হয়েছে কুঠায় চারশ বছর রাজ্ব হচ্ছে কুন্ডার সকাল খেলে রাজ্বত চার দিন হয় জানা বছর রাজত্ব এর নামে যাবে কুত্তা এক মুহূর্তের জন্য জাহান নামে যাবে না এই জন্য বলবে হায় আমার পুরা কফল আমার মতো মানুষ কইয়া জন্ম গ্রহণ করার হইয়া জন্ম করা অনেক ভালো ছিল কারণ আমার কফালে জাহান্ন আছে কুত্তার কফালে জাহান্ন হয় কথাটা বুঝে থাকলে এটা বলুন তো সারাদিনিয়ার মানুষের স্তর সর্বমত এটা প্রসঙ্গ শহর নাই বুঝে গেছে সারা দুনিয়ার মানুষের স্তর্ক এটা একটা হলো কি ইস্তার চেয়ে তারা যারা দুনিয়ার মজাও বুঝে পরকালের সাদাও বোঝে কি চেয়ে শ্রেষ্ঠ আর একটা চেয়ে অনিকৃষ্ট কারা শুধু দুনিয়ার বুঝে পর তাদের সাদা না চেয়েও এই দুইটা ক্লাস তারা দুনিয়ার আর কোন মানুষের তৃতীয় নাই মানুষের আর কোনো মানে প্রশ্ন থাকতে পারে আমরা আট শ্রেণীর মানুষ আট ক্লাসের ব্যবস্থা জাহান নামের মধ্যে সাতটা ক্লাস আছে শ্রেণীর মানুষ সাতটা জাহাল নামে যাবে গৃহস্থের ক্লাস সারা দুনিয়ার মানুষদের পণ্ডব রাতে বিভক্ত আছে দুই ক্লাস বলেন করি হাসনের হিসাব নিকাশ শেষ হওয়ার পরে জাহান নামীরা জাহান নামে গিয়া সার পরে ব্যস্তিরা ব্যস্তে গিয়া সারার পরে যখন আর কোনো জাহান্ন আর কোন বেহস্তি ব্যস্তের বাইরে থাকবে না সমস্ত বেহস্তিরা বেহেস্তে চলে যাবে সমস্ত জাহান্নামীরা জাহান যাবে তারপর বনন্তকাল পর্যন্ত মানুষগুলি কয়টা স্থানে থাকে একটা জানলাম হওয়ার এই দুই শ্রেণীতে বিভক্ত ছাড়া দুনিয়ার তৃতীয় শ্রেণীর কোন মানুষ নাই বিভিন্ন কোরআনের পবিত্র কোরআনের অন্যান্য একদল মানুষ জান্নাথে যাবে আরেকজন মানুষ জাহান মানে যাবে এছাড়া তৃতীয় কোন ক্লাস নাই যারা কোরআনের বিভিন্ন সুরার তসির তর্জমা মতলব জানেন তাদের মনে আরেক প্রশ্ন রাখতে পারে যে আমরা তো চলছি আর আপনারা আর ক্লাস আছে এইটা উল্লেখযোগ্য কোন প্লাস না এটা একটা সাময়িক ক্লাস শেষ পর্যন্ত আর আপের সব লোক স্থায়ী ক্লাস মাত্রের প্লাস এটা জাহান্নামের প্লাসের ফেরেস্তার জন্য সৃষ্টি করেন নাই আর জাহান্নামের শক্তি আল্লাহ কোন জনওয়ারের জন্য সৃষ্টি করেন নাই জান্নাতের সুখ শান্তি কোন ফিরিস্তার জন্য সৃষ্টি করেন কার জন্য সৃষ্টি করছেন প্রথম শ্রেণীর মানুষের জন্য নামের শাস্তি আল্লাহ কোন জানুয়ারের জন্য সৃষ্টি করেন নাই কার জন্য সৃষ্টি করতেন দ্বিতীয় শ্রেণীর মানুষের জন্য এই দুই শ্রেণী ছাড়া দুনিয়াতে মানুষের আর কোন শ্রেণী নাই এর মধ্যে আপনারা কোন শ্রেণী অন্তর্ভুক্ত হতে চান তিনি চেয়ে শ্রেষ্ঠ তাইলে খালি দুনিয়ার মজা বুঝলি বড়কালের সাদা বুঝা লাগতো না যারা মজা অবুধে সাদা অবুধে তারা এই দুনিয়ার মদর লালসা থেকে মন কে ফিরাইবার জন্য মনের বিরুদ্ধে জাহাজ করতে হয় এই জাহাজের বোধবতে তারা তিরিশ তার চেয়ে শ্রেষ্ঠ হইয়া যায় একদল মানুষ শেষ পর্যন্ত বেহতে গিয়া স্থায়ী হইয়া যাইব আরেকজন মানুষ শেষ পর্যন্ত জাহান্নানি গিয়া স্থায়ী হইয়া যাইব সমস্ত আদম সন্তানের মধ্যে দেহসটি হবে কি পরিমাণ আর জাহান্নামি হবে কি পরিমাণ এক হাজির সাথে হাজার নির্মিত হইয়া রয়েছে হজরত রসুল্ল করিম সাল ইসলামী আলহী ইসলামের সিঙ্গার ফুকে যখন সমস্ত মানুষগুলি জিন্দা হইয়া আসরের মাঝে দাঁড়াবে আল্লাহ আদম আল্লাহ বলবেন আদম তোমার আলবগুলি প্রদম দুইটা বাদে বিরক্ত করে দরকারও কত বাংলি বলবে তোমার যত সন্তান আদি দুনিয়াতে জন্ম গ্রহণ করেছে তোমার আমল থেকে নিয়ে কি সন্তানদের মধ্যে গড় হিসাবে প্রতি হাজার মানুষের নয়শ নিরানব্বই জনকে জাহান্নামীদের কাতারে আর একজন মানব সন্তানকে জাহ্নাতিদের কাতারে বার করা আদম হাসনের যত আওলাপকে আমদ পর্যন্ত জন্ম হবে সব আদম সন্তানের গড় হিসাবে কতবাদের কতবার জান্নাতি আর কতবাদের কতবার জাহান্নামী হবে কটি হাজারের একজন জান্নাতি আর নয়শো নিরান্ন জন জাহান্নামী হবে সাহবায় রাখছি এই কথা শোনার পরে জিজ্ঞাসা করেন আল্লাহ রসুল তাহলে আমরা আর কয়জন জান্নের হইতে পারবশো নিরানব্বই জনদের জাহান্নামের লেগে তৈরি একজনের জান্নাতের লাগে তৈরি হইত তাইলে আমরা আর কয়জন জান্নাতের যুগে হইতে পারব জল্লা রসুল বলেন তোমরা একজন ও জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে না যারা দুনিয়া পাই পরখাল ভুলিয়া যাওয়া যারা মজার দুনিয়ার সমস্ত বেদিন কাফিরের দ্বারা শিরানব্বের সংখ্যা বুড়া না হয় আপনারা ইয়াদুল মাদুদের গোষ্ঠীর দ্বারা বাকিটা বুড়া করা হবে তবু আবার বলছে না বেদের একজন কেউ জানুয়ারের ছে নিকৃষ্ট করা হবে না একজন কেউ চিরস্থায়ী জাহান নামি করা হবে না আপনারা এখানে যারা বসা আছেন আপনারা যদি দুনিয়ার মজা ভাইয়া পরকালের সাদা না বলেন এটা আপনাদের কেউ কি নয়শ নিরানব্বই এর বাদে পড়বেন না আপনাদের একজন এর মোকাবেলা নয়শ নিরানব্বই জন কন্যান থেকে করে ওদেরকে জান আয়াতে আল্লাহ বলেন দুনিয়ার মানুষের অন্তরের মধ্যে দুনিয়ার মজা বুঝার যোগ্যতা আল্লাহার পক্ষ থেকে দেওয়া হয়েছে কেন দেওয়া হইল প্রসঙ্গ দুনিয়ার মানুষের অন্তরে দুনিয়ার মজা বুঝার থেকে দেওয়া হয়েছে বা পক্ষ থেকে দেওয়া হয়েছে কেন দেওয়া হইল এই মজার কারণেই তুমি সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারো ত্রিস্টার অন্তরে এই মজা দেওয়া হয় নাই কোন সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারে না এই যে প্রকাল যে প্রকাল বলিয়া গেলে মানুষ জানুয়ারের চেয়ে নিকিষ্ট হইয়া যায় যে প্রকার যে কিয়ামত বলিয়া গেলে মানুষ চিরকালের জন্য গহনমী হইয়া যায় কেয়ামত দুই প্রকারের আছে একরকমের কিয়ামত আছে সারা দুনিয়ার সমস্ত মানুষের কিয়ামত আরেক প্রকারের কিয়ামত আছে যার যার কিয়ামত এখাদিস আল্লাহ রসুল বলেন যে যে দিনরে তার ম যে যে দিনরে তার মত সেদিন থেকেই শুরু হইয়া যায় কেমনে কেমনে হাতে চাপার সম ওখা গুরু রাত মরনের পরে মানুষের রুহু যেই জগতে পৌঁছে মরনের পরে রুহু যেই জগতে পৌঁছে জগৎটার নাম বরজ আর শরীর চারে আমরা দাহন করি কবরে এইজন্য জন্য যে গর্তে শরীর দাহন করি গর্তটাকে কবরের জগৎ বলা হয় এই কবরের জগৎটা মানুষের জন্য হয়তো বেহস্তের একটা বাদাম আর না হয় জাহান নামের একটা অগ্নিকূণ্ডরণ আরেখাদিসে পাওয়া যায় আল্লাহ রসুল বলে মুদাকে কবর জগতে পৌঁছিয়ে দেওয়ার পরে তার শেষ কৃত্য সম্পাদন করার পরে হনকার নাকি ফিরিসা তারের সওয়াল জবাব করে শুনছেন আরো কোনোদিন সল করে ভুলকার সব করে কয়টা সহ কে নম্বর মানু বদ সালাম সম্পর্কে তোমার মতামত কি তিন প্রশ্ন কবর যোগাযোগ তিন প্রশ্ন যারা দুনিয়ার জন্য পাতল হইয়া পুরকাল ঘুরিয়া গেছিল এই অবস্থায় যাদের মরণ হয়েছে আল্লা রসুল বলেন কিনো প্রস্কার জাবে বলবে হা হায় রে আসুস হায় রে আপ হায় রে অনুতা হায় রে ভরিতাপ আমি তো জানি না আমার ধর্মকে আমার রহকে দুই নম্বর প্রশ্নেও বলবে হায় রে আমি জানি না আমার ধর্ম কি তিন নম্বর প্রশ্নেও বলবে হায় রে আমি জানি না মোহাম্মদুর আল্লাহর পক্ষ থেকে জবাব আসে এটা আমার ভাবিস তো এটা দুনিয়ার মজা হইয়া কল কালের সাঁদা ভুলে আজকে থেকে তার দুনিয়ার মজা ছিল কালের জন্য বন্ধ হইয়া গেল আর তার কবল জগতের মধ্যেই জাহান্নামের সাদা দেওয়া শুরু হইয়া দাও তাহলে এ যে মরল মরার পরে পর থেকেই তার জাহান্নামের সাদা শুরু হয়ে গেল কি না। আল্লাহ শুরু হলেন হাদিস্বরীকে তার সম্পর্কে বলা হয় এর কবরের সংকীর্ণ করে দাও তার গায়ের মধ্যে জাহান নামে রাগুনের লিবাস করা যাও তার কবরের জগতে যাহান আগুনের বিছনা বিঝায় দাও তার কবরের জগতের সাথে জাহান্নানের গঙ্গা যেন কি আমাদের পূর্ব পর্যন্ত কবরের থেকে থেকে জাহান নামের সাজা বুক করতে থাকে তা কি আমাদের পক্ষান্তরে যারা দুনিয়ার মাদা না ভুলে নাই দুনিয়াতে শুধু ওই সমস্ত মাদা উপভোগ করেছে যে মজার কারণে কোন কারের সাদা করতে হবে না সেই মদা ভোগ করলে সাদা বুক করতে হবে সেই মদা ছেড়ে দিয়েছে তাদেরকে যখন কবর যুগতে সমর্পণ করা হবে মূল কার নাকি ফিরিসটা যখন জবাবে বলবে রি আল্লাহ রাহ যখন প্রস্তাব মা দিনুকা তোমার গর্ব কি জবাবে বলবে দিন ইসলাম ধর্ম আমার ইসলাম যখন প্রস্তাব হবে মান হাজার মোহাম্মদুর রসুল্লা সম্পর্কে তোমার মতামত কি জবাব দিবে আজাদ মোহাম্মদুর রসুল্লাহ্লাম ইনি মোহাম্মদ নাম তার আল্লাহ তাকে আমার রসুল বানায় দুনিয়াতে বাড়াই দিলেন আমি তার জীবন আদর্শ মত তার প্রদত্ত আদর্শ জীবন যাপন করেছি আল্লাহ বলবেন এরা আমার নেককার banda এর কবর রে ততদূর প্রশস্ত করে দাও আল্লাহ রাসূলের কবর ততদূর প্রশস্ত করে দেওয়া হবে সুন্নাতস্থানের সাঈদ দৃষ্টি যত দূর যায় সর্ববত্তারে ততদূর পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে মহান বিশুলু মিনাল জান্নাহ ওয়া মিনাল জান্নাহ ওয়া তাউহুহু যাও তার কবলের সাথে জানলাতে বিশানা বিধায় যাও আর কবরের সাথে দাও যেন